সালামু আলাইকুম আহমতুল বাংলার দূরেরও কাছের অপেক্ষমান শ্রোতাদের সকলকেই সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন নবীন ওদীয়মান একজন প্রাজ্ঞ আলোচক শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ এবং এ আলোচনায় আরও অংশগ্রহণ করেছেন পৃথিবী বাংলার নিয়মিত এবং অত্যন্ত প্রজ্ঞাশীল আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানি ও মাদানীকুম আর সঞ্চালনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি শুধি দর্শক শ্রোতা অনেক অনেক বছর আগে এটাও বনি ইসরাইলের একটি ঘটনা যা প্রিয় নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলি সাল্লাম তার পবিত্র জবানে আমাদেরকে উপহার দিয়েছেন আর তাই আমরা জানতে পেরেছি এই ঘটনা কেমন ছিল এবং কিভাবে ঘটেছিল মানুষের খুলুসিয়াত বা আন্তরিকতা যে তাকে কোথায় পৌঁছে দেয় বা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ই দেয় এ ঘটনা তার প্রমাণ বহন করে কারণ আল্লাহ সুবাহ বলছেন নির্ভরশীল হয় বা তার উপরে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ঘটনা আজকে আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে আমরা শুনবো আসুন আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আলোচক শেখ আহমদুল্লাহ ধন্যবাদ আপনাকে যে আপনি যে এই ঘটনার ইঙ্গিত করছিলেন এই ঘটনাটি আমাদের জন্য বহুমুখী শিক্ষা বহনকারী একটি ঘটনা প্রথমে আমরা ঘটনাটির অবতারণা চলে যাই এইটাও বনিস একটি ঘটনা বনিশ্চাইলের এই ঘটনাটি ছিল এরকম যে একজন মানুষ তার আরেক বন্ধুর কাছ থেকে কিছু কর্য বা ঋণ নেওয়ার জন্য আবেদন করলেন যে আমাকে কিছু ঋণ দাও ওনার কাজ ছিল তিনি ব্যবসায়ী ছিলেন ব্যবসার জন্য তিনি দূরের কোনো শহরে যাবেন কিন্তু তার পুঁজিতে শর্ট ছিল তিনি তার বন্ধুর কাছে আবেদন করলেন যে আমাকে এক হাজার মুদ্রা তুমি ঋণ দাও তখন তার বন্ধু তাকে বললেন বললেন যে ভদ্রলোক বললেন ভালো কথা আমি মেনে নিলাম আল্লাহকে সাক্ষী হিসাবে কিন্তু তোমাকে যে আমি ঋণ দিচ্ছি তোমার দায়িত্বশীল জিম্মা কে নিবে হবে যে তুমি যদি ঋণ পরিশোধ না করতে পারো সে যেন নিবে আল্লাহ আমার কর্মবিদায়ক হিসাবে যথেষ্ট আর কারোর প্রয়োজন নেই তখন তিনি বললেন ঠিক আছে আমি এটাতেও তোমার মেনে নিলাম যে আল্লাহ তোমার জন্য কর্মবিদায়ক হিসাবে যথেষ্ট এই ভদ্রলোক তাকে এক হাজার স্বর্ণ মুদ্র ঋণ দিলেন দেওয়ার পরে নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হল মুখ তারিখে পরিশোধ করবো কিন্তু যিনি ঋণ নিলেন তিনি ঋণটা নিয়ে চলে গেলেন ব্যবসার কাজে যেখানে যাওয়ার কথা সেখানে সেখান থেকে তার যখন ঋণ পরিশোধের সময় হল তিনি আসতে চাইলেন কিন্তু দুই কারণে পারলেন না এক বাহন পাচ্ছিলেন না আসার জন্য উপযুক্ত দুই দূরত্ব এতটা যে ওই সময়ের ভিতরে আসার কঠিন হয়ে যাবে তখন তিনি বিকল্প খুঁজতে লাগলেন যে কিভাবে আমি আমার কথা রক্ষা করতে পারি তিনি মাথায় গাছ পেলেন যে গাছটিকে তিনি মাঝখান থেকে কেটে থেকে খোদাই করে ভিতরে একটা বাক্সমতা সৃষ্টি করলেন ওইটার ভিতরে এক হাজার রাখলেন এবং চিঠি লিখলেন যে ভাই আমি এই অবস্থার ভিতরে আসি এই কারণে আসতে পারছি না এখানে দিয়ে দিলাম যেই ভদ্রলোক ঋণ দিয়েছিলেন তার বাড়ির কাছে চলে আসলো ঘটনাচক্রে তিনিও ওই সময়ে ওই দিন যেহেতু ঋণ পরিষদের কথা ছিল আর দুজনের বাড়ি ছিল দুই পাশে যদি ছিল তো এই নদীর যেই তীরে এনার বাড়ি সেই তীরে তিনি ওই সময়ে অপেক্ষা করছিলেন সে আসবে এই গাছটা যখন আসছে দূর থেকে দেখে তিনি চিন্তা করছেন হয়তো সেই আসছে কিনা পরেক্ষণে দেখলেন না সে না একটা গাছ তিনি ওটাকে উঠায় নিলেন শুধুমাত্র খড়ি হিসাবে ব্যবহার স্ত্রীকে দিলেন যে নাও খড়ি হিসাবে নাও স্ত্রী ওটাকে কেটে যখন খড়ি সে ব্যবহার করতে গেলেন দেখলেন সর্ণমুদ্র ভিতরে ভদ্রলোক ফিরে আসলেন অনেক দেরি হয়ে গেল আসার পর তিনি চিন্তিত হয়ে পড়লেন যে তার কাছে পৌঁছালো কি পৌঁছানো তিনি আরো অতিরিক্ত এক হাজার নিয়ে সহিবুখারী বর্ণনা আসছে ঘটনাটি আরও এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে তার বাড়িতে হাজির হয়ে গেলেন এবং বললেন যে ভাই কি খবর তোমার আমি তো দেরি হয়ে গেল তিনি বললেন যে আমি তো এরকম পেয়েছি ঘটনাটা খুলে বললেন বলার পরে ভদ্রলোক বললেন যে হান আল্লাহ আমি তো এভাবে পাঠিয়েছিলাম কিন্তু আমার ভয় ছিল যদি তুমি না পাও আমি এই জন্য আরও এক হাজার স্বর্ণুদ্র নিয়ে আসছি তিনি বললেন পাঠিয়েছিলে আল্লাহ সেটা পৌঁছে দিয়েছেন ভয় করে তিনি প্রতিশ্রুতি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহ কে ভয় করেছেন যেন প্রতিশ্রুতি তার না তার আল্লাহর এই ভরসা করে আল্লাহান তার জন্য যথেষ্ট হয়ে যায়। এখানে আমাদের সম্মানিত দর্শকগণ এখান থেকে ভুল না বুঝেন যে তাহলে তো আমি বাকি কাজটা হওয়া না হওয়াটা আল্লাহর ছেড়ে দেওয়া এটা হলো তাওয়া হাদিস আসে আমি একটা কথা বলবো যে এভাবে যদি কেউ মনে করে যে আমি আমার প্রতিশ্রুতি টু দি পয়েন্টে রক্ষা করবো অথচ আমার ঋণ আছে বাংলাদেশে আমি রয়েছি দুবাইতে নো প্রবলেম এখানে তিনি কি করবেন অনলাইনে তার একাউন্টে টাকাটা পাঠিয়ে অনলাইন ছিল না তাই তিনি গাছের কাণ্ডের ভিতরে ঢুকিয়ে দিলেন আজকে অনলাইনে দিয়ে দেবেন তিনি টাকা পেয়ে যাবেন এক কথায় তিনি তার প্রতিশ্রুতি রক্ষার জন্য বা যে কোনো বিষয়ে আল্লাহর প্রতি তাবাক্কু আগে যে কাজটি তাকে পরিপূর্ণ করতে তার সাধ্যের সবটুকু ব্যয় করতে হবে সবটুকু ব্যয় করার পরে গিয়ে আল্লাহর উপর ভরসা করবি ভরসা বলা হয় দুটি শব্দ একটি হলো আর একটি হলো হচ্ছে সেটাই এবং রেজেক পাওয়ার জন্য যে কাজ আপনার জন্য বৈধ সম্ভব সেই কাজেও আপনি নিয়োজিত হবেন এখানে আরেকটি বিষয় আসছে আমরা আজকের বস্তুবাদের এই যুগে এসে বেশিরভাগ মানুষ আমরা যারা আল্লাহ ফেলে আমরা আচ্ছা আমাদের যদি এরকম একটা ঘটনা হতো আমার কোন উপায় না আমি শেষ অবলম্বন এটি গ্রহণ করলাম এই বিশ্বাসটুকু যেন আমাদের মুখেই আসে অন্তর হারিয়ে গেছি এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহাক রবলাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা তার সত্যিমত্তার উপরে আমাদের ধারণাগুলো হবে একেবারে প্রবল এবং গাঢ় তাহলে হবে কি উপকারিতা পেয়েছেন আল্লাহ করবে দিবেন ইসলামের শিক্ষা নয় এই ঘটনা থেকে আমরা শিখলাম তিনি বারবার করে ভদ্রলোক জিজ্ঞাসা করছিলেন সাক্ষী কি হবে দায়িত্ব কে নিবে তুমি যদি দিতে না পারো তাহলে এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারলাম যে লেনদেনের পূর্বে যদি আমরা এই বিষয়গুলাকে ভালো করে চূড়ান্ত করে নেই পরবর্তী শিক্ষা আজকের যুগে লেখা লেখি রেজিস্ট্রেশন এগুলো হয়ে গেছে দেড় হাজার বছর আগে অনেক সময় মানুষ ভুল বুঝে কি আপনি কারোর সাথে একটু লেনদেন করতেছেন আপনি যদি বলেন যে ভাই এই বিষয়টি একটু শরীয়তের দৃষ্টিকোণ থেকে লিখে রাখার নিয়ম আপনি যখন আল্লা সুবহান নির্দেশে লেনদেনের বিষয়টা লেখে রাখবেন এটাই একটা স্বতন্ত্র এটাই একটা সন্দেহ দ্বিতীয় বিষয় এরপরে মানুষ কখনো ভুলে যেতে পারে যদি লেখে না রাখেন তাহলে এটা একটা ঝগড়া সৃষ্টির মাধ্যম হয়ে যাবে নিশ্চিত থাকবেন সেও নিশ্চিত থাকবে তাহলে দেওয়া দরকার সুতরাং আমরা বলতে পারি যে লেনদেন সংক্রান্ত চুক্তিটা লিখিত করতে হওয়াটাই উচিত সবচেয়ে আরেকটি শিক্ষা আমরা সেটা হলো আমি যখন কারোর কাছ থেকে লোন বাড়ি নেব। তখন ওই ঋণ বা আমি কারোর সঙ্গে ওয়াদা করেছি স্পষ্ট ভাবে অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ কথা ওয়াদার ব্যাপারে কি বলেছে এগুলো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ব্যাপক ভাবে একটু বলা দরকার যেহেতু আমরা বিরতির প্রান্তিক সময় উপনীত তাই আমরা একটু ফিরে আসবো ততক্ষণে সাথেই থাকুন আমি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 একটি হাদিফ মানে ইসরায়েল কৌমের একটি বিষয় সেখান থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা উপলব্ধি করতে পারছি এবং তার মধ্যে একটি যেটা আমাদের শেখ আহমদুল্লাহ বিরতির আগে আগে উনি অবতারণা করছিলেন রাখা যায় তাহলে আমাদেরকে আরেকটি বিষয় শিক্ষা দেয় সেটি হলো আমানতের ব্যাপারে মানুষ ওয়াদার ব্যাপারে রক্ষা করার অত্যন্ত সচেতন হওয়া আমাদেরকে নবী করিম সাল্লাই বিভিন্ন হাদিসে আমানত রক্ষা ওয়াদা রক্ষার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন স্পষ্টভাবে তিনি বলেছেন মুনাফিক বা কপট ব্যক্তির আলামত কয়েকটি আলামতের ভিতরে একটি বহু হাদিসে এভাবে গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন ছয়টি বিষয় যদি তোমরা কেউ দায়িত্ব নো আদমান আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিবো তার ভিতরে একটি হলো আমানতের বিষয়টি তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভদ্রলোক ঋণ নিয়েছিলেন তিনি তার ঋণ পরিশোধ এবং শুধু পরিষদ নয় যে সময়ের অঙ্গীকার করেছিলেন ওই সময়টি রক্ষা করার জন্য তিনি কি করলেন যে কাজটি করলেন সেটি আমাদের বাহ্যিক দৃষ্টিতে বা আমাদের স্বাভাবিক বিচারে মনে হচ্ছে একটা অযৌক্তিক কাজ হ্যাঁ ভাই ঠিকই অযৌক্তিকার সময় তো দর্শকগণ বাহ্যিক দৃষ্টিতে অবশ্যই অযৌক্তিক কাজ কিন্তু কেন তিনি এটা করলেন তার অঙ্গীকার রক্ষার জন্য তার সামর্থ্যের ভিত্তির আর কোনো উপায় না পেয়ে একটি অযৌক্তিক কাজ করে হলেও যাতে কোনোভাবে যদি পেয়ে যায় লোকটি অর্থাৎ গুরুত্ব আরোপ করা কয়েকটা বিষয় ইঙ্গিত আলোচনা আপনি করতেছিলেন ফিরে আসব আপনার কাছে আর একটু আমি এখানে আবেদন করব দর্শক শ্রোতাদের পক্ষ থেকে যে ঋণ যিনি দিচ্ছেন এটা নিশ্চয় কর যে হাসানা ছিল কোন রকমের কোন সুদমুক্ত ঋণ এই যে হাসানা যিনি দেবেন তারো হবে এবং বিষয়টি আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ যিনি দিতে চাইলেন তার পক্ষ থেকে এটি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন এখানে কিন্তু দুটি সাইটেই মজবুত ছিল অপর ব্যক্তি যিনি দাতা, ঋণ প্রদান করেছেন তিনি কিন্তু এই ব্যক্তির কাছে সাক্ষী চেয়েছিলেন কিন্তু ইনি কী সাক্ষী দিলেন ইনি বললেন ওকাফা বিদা আল্লাহ আমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট আর কোনো সাক্ষী আমি প্রয়োজন মনে করি না তিনি এটাকে বিশ্বাস করে নিলেন মানে ইনি যেমন আল্লাহর পর আস্থাশীল তিনিও তেমনইভাবে আল্লাহ আস্থাশীল ছিলেন দুই পক্ষের মাঝেই আল্লা সুহানা হুয় তালার উপর পূর্ণ তওয়াকুল ও আস্থা থাকার কারণে আল্লাহ সুবহানা হুয়া তালা দুই পক্ষের এই আমানতকে যথাযথভাবে সংরক্ষণ করেছেন তো যে বিষয়টি আপনি বললেন যে করজে হাসানা আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম কতগুলি জাহিলি কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে সেই জাহিলি কর্মকাণ্ডের অন্যতম একটি হলো চক্রবৃদ্ধি হারের সুদ এই সুদকে ইসলাম নিষিদ্ধ করেছে মানুষ সমাজে সকলেই এক শ্রেণীর নয় কেউ স্বচ্ছল কেউ অস্বচ্ছল কেউ ধনী কেউ গরিব কারো হাতে পয়সা আছে কারো হাতে নেই তো যাদের কাছে নেই যারা অস্বচ্ছল যারা গরিব তারা তো অবশ্যই ধনীদের কাছ থেকে সহযোগিতা নেবে কিন্তু এই সহযোগিতা জাহেলি যুগে সহযোগিতার নিয়ম ছিল না নিয়ম ছিল আপনি আমার কাছে কিছু নেবেন বা আমি আপনার কাছে কিছু নেব এর বিনিময়ে ফেরতের সময় বৃদ্ধি করে দিতে হবে না পারলে দিনের পর দিন সেটা আরও বাড়তে থাকে যেই চক্রবৃদ্ধি হারে সুর এটি হচ্ছে একটি শোষণ নীতি মানুষ দরিদ্রদের অর্থ সম্পদকে আরও যেন চুষে নেওয়া হয় এমন একটি শোষণ নীতি কিন্তু ইসলাম এ জাহিলি প্রথা যখন হারাম করে দিল হারাম করে দেওয়ার পরে ইসলাম চালু করে দিয়েছে কর্জা হাসানা একজন মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতা দেবে প্রয়োজন কিছু করজা হাসানার উপস্থিত চলার তাকে সেটি দেবে এক্ষেত্রে ইসলাম তাকে উৎসাহ দিয়েছে শুধু উৎসাহ নয় এবং উৎসাহ ও নির্দেশনা দেওয়া হয়েছে লোন দেওয়া হাওলা দেওয়া বা এই করা দেওয়া এই সম্পর্কে কর্জা হাসানা দিল এই পরিমাণ সব তাকে দিবেন সে তো কর্জানা ফেরত পাচ্ছেই অতিরিক্ত এই টাকাটা সে দান করলে যে সব পাত সেটা ফিরে পাবে এখানে আরেকটা বিষয় আমাদের সমাজ দর্শক শ্রোতাদের জন্য ক্লিয়ার করা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো এই আমাদের সময়ত দর্শকদের কেউ বলতে পারেন যে আজকের বাস্তবতায় যে দশটা টাকা দিলে ফেরত পাওয়া খুব জটিল হয়ে যায় মানুষের নীতি নৈতিকতা যখন এরকম চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে এখনো কি তাহলে আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে এমন করব কি না কেউ যদি এসে বলে যে না আল্লাহ কসম আমি তোমাকে দিয়ে দিব, আমি তার কথার উপর ভরসা করে তাকে দিয়ে দিলাম সে যেই হোক না কেন আমি সময়ত দর্শকদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এই থেকে এই শিক্ষাটি আমরা নেব না কেন নেবো না কারণ এটি তখন আসবে যখন আপনি অবশ্যই এখন আপনি যদি তার প্রতি ট্রাস্ট ফিল না করেন বিশ্বাস যদি আপনার না থাকে অবশ্যই আপনাকে কোরআন করিমের ওই নির্দিষ্ট পালন করতে হবে লিখিত পড়িত এবং যথাযথ ভাবে করবেন আপনি আবার কোনো ভাই বলতে পারেন যে আজকের যে স্বার্থবাধিতার যুগ এই যুগে কোনো বিনিময় ছাড়া সুদ ছাড়া মানুষকে লোন দিবে তাদেরকে লক্ষ্য করে বলতে চাই ইসলাম মানুষকে উৎসাহ দিছে লোন দেওয়ার জন্য এবং তার বিনিময় আল্লাপাক থেকে সে বিনিময় পাবে মুসলিম আল্লাহর কাছ থেকে পাওয়া বিনিময়টির প্রতি বেশি লক্ষ্য করবে এক দ্বিতীয়ত হলো এই লোনটা যখন আমরা দেব এই লোনটা পরিষদের জন্য ইসলাম যথাযথ ব্যবস্থা রেখেছে স্পষ্ট ভাবে উৎসাহ দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি লোন নেয় বা দিতে সে কষ্ট হয় আমি যৌক্তিক কারণে কষ্ট হয় তার জন্য তাহলে তাকে এনজারুল মহাসের বা কষ্ট হয় যার তাকে একটু সুযোগ দেওয়া কিন্তু এই সুযোগ নিয়ে আবার যদি কোনো লোক সামর্থ্য থাকা সত্ত্বেও দিতে বিলম্ব করে তার ব্যাপারে ইসলাম সদর্শ করে স্পষ্টভাবে বলা হয়েছে ধনী লোক যদি টালবাহানা করে এটা জোলম হবে জোলমের বিচার আল্লাহ তাল্লাহ করবেন তাহলে ইসলাম পারসাম্যপূর্ণ একটি অবস্থান দিয়েছেন আপনি লোন দিবেন ট্রাস্ট হলে আপনি আপনার ট্রাস্টের ভিত্তিতে বিশ্বস্ত ভিত্তিতে দিবেন না হলে সাক্ষী নির্ভর দিবেন যিনি নিবেন তিনি সময়মতো দিবেন যদি সময়ত না দেন ইচ্ছাকৃতভাবে টালবাহনা করেন তাকে জোলমের শাস্তি তাল্লাহ বিচার দিবেন আর আপনি যদি গরিব মানুষকে সুযোগ দেন আমরা শাহ মাদানির কাছে ফিরব একটি বিষয়ের অবতারণা করার জন্য যে অনেক সময় দেখা যায় যে ঋণ নেওয়ার পর ঋণ গ্রহিতা সদিচ্ছা বা তার সার্বিক মনোভাব থাকা সত্ত্বেও হয়ে যায় অনেক সময় দেয় পরিশোধ করতে পারে না আমরা জানি আগেও আলোচনায় এসেছে যে মোনাফেকের কিছু আলামত রয়েছে তার মাঝে একটি হচ্ছে যদি সে ও আদা করে ও আদা প্রতিশ্রুতি যদি পূর্ণ না করে এটাও একটা মোনাফেকের আলামত আপনার বিষয়টি বুঝেছি তাহলে এই ক্ষেত্রে কি তাকে আমরা মুনাফেক বলে আখ্যায়িত করব। জবাব না এই ক্ষেত্রে যেই মুনাফেকের স্থান জাহান নামের নিম্ন স্তরে সেই ধরনের আমরা তাকে আখ্যায়িত করব না বরং বলবো যার অন্তর ঠিক রয়েছে প্রতিশ্রোধের জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাহ্যিকভাবে যেটি বলা হয় অভাবে স্বভাব নষ্ট তাই তার পক্ষে সম্ভব হয়নি এমন ব্যক্তি হয়তো সেই ধরনের মুনাফে যেটি এতাদি আকৃদাগত বিশ্বাসগত সেই পর্যায়ে যাবে না যদিও তার এটি ত্রুটি এই জন্য সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সুহানতলা ক্ষমা করবেন তবে যে বিষয়টি আপনি স্মরণ করে দিচ্ছেন ইসলাম আসলে ইসলাম অর্থনৈতিক বিষয়টি কত সুন্দরভাবে করে দিয়েছে একজন ব্যক্তি আরেকজনের কাছে কর্জে হাসানা নেবে এই সুবিধা ইসলাম দিয়েছে কিন্তু করজা হাসানা নেওয়ার পরেও ঋণগ্রস্ত হয়ে গেলেন বেচারা ঋণ পরিশোধ করতে অক্ষম পারছেন না ইসলাম আরেকটি ফান্ড তার জন্য রিজার্ভ রেখেছে সেখান থেকে সে সুন্দরভাবে গ্রহণ করে এই ঋণ পরিশোধ করতে পারে যেটি সুরাতউবার ষাট নম্বর আয়েত আল্লাহ রব আলমিন বলছেন এখানে সেই আয়তে আল্লাহ বলছেন ওফির রিকাব এবং এমন যারা ঋণগ্রস্ত এই ঋণগ্রস্ত মানুষ যদি তার ঋণ পরিশোধের একান্ত ইচ্ছা রয়েছে কিন্তু সামর্থ্য তার কিছুই নেই নিরুপায় আল্লা সুবহানা তালা তার জন্য আরেকটি খাত তৈরি করে দিয়েছেন যে যারা জাকাত প্রদান করবে সেখান থেকে সে জাকাতের অর্থ নিয়ে প্রয়োজনে এই ঋণ পরিশোধ করবে এমন সুষ্ঠ ব্যবস্থাও ইসলাম দিয়েছে আমরা অধিক নির্ভরশীল হয়ে গড়ে ওঠার চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি ওলিস ইদমুসলেন আসসালামুকম ওর বাক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 बेमेल करेट पिस डट ई मानवत समाधान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 और कि आमिनेर दायित्व जाना जन्न आकी रविवार और शुक्रवार रत आठटे आप पुन सम्प्रचार सकाल साढ़े छंगलेशे बीस टी बांगल्